রাত রসুলিল ইনল্লাহ ফখুর সুপ্রিয় দর্শক আমরা বিগত দুটি পর্বে প্রতিবেশীদের অধিকার সংক্রান্ত বিষয় আলোচনা করেছি ইসলাম যে সকল সম্পর্কগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে একটি শান্তিপূর্ণ সমাজ কায়েম করার লক্ষ্যে এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার মধ্যে অন্যতম একটি সম্পর্ক হলো আলা কাতুল জিভার প্রতিবেশের সম্পর্ক এই সম্পর্ক ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক শুধু ইসলাম নয় স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেও ন্যাচারালি মানুষ আশেপাশে যারা একসঙ্গে থাকে তাদের প্রত্যেকের কাজকর্ম অন্যের উপর গুড এফেক্ট এবং ব্যাড এফেক্ট দু রকমই প্রভাব সৃষ্টি করে থাকে যেমনিভাবে আমার প্রতিবেশী আমার দ্বারা লাভবানও হতে পারে আবার আমার আচরণ এবং আমার কাজকর্মের দ্বারা তার কোনো ক্ষতিও হতে পারে এই জন্য মানুষের সুখ শান্তি শুধু তার নিজের কৃতকর্ম এবং তার নিজের কাজকর্মের উপরে নির্ভর নয় বরং তার আশেপাশে কে কি করছে তার উপরেও কিন্তু মানুষের সুখ শান্তি এবং মানুষের নিরাপত্তা নির্ভর করে এইজন্য ইসলাম মানুষকে ফকুল জীবার অর্থাৎ প্রতিবেশীদের অধিকার সম্পর্কে সচেতন করেছে প্রতিবেশীদের কিছু অধিকার নিয়ে আমরা আলোচনা করছিলাম তার মধ্যে প্রথম যে অধিকার ন্যূনতম অধিকার ছিল প্রতিবেশীর সেটা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার একটি উপায় আমরা বলছিলাম শেষে জেরা জেরাফুল আসবাদ হাই ভলিউমে কোনো শব্দ এখানে আয়োজন করা আমরা করে থাকি আমাদের এগুলো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে নানা নানারকম ছোটোখাটো উপলক্ষ খুঁটি নাটি উপলক্ষ বিভিন্ন উপায়ে আমরা উচ্চ স্বরে আওয়াজ করি শব্দ করি হাই ভলিউমে ডেস্ক সেট বাজানো হয় গান গানবাদ্য করা হয় ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয় বিভিন্ন উপলক্ষে এবং তার কোনো লিমিট রাখা হয় না সারা রাতব্যাপী চলছে তো চলছে দুপুরবেলায় যখন মানুষ আরাম করে সেই সময়ও চলছে রাতের বেলায় মানুষের ঘুম নিদ্রার সময় তখনও চলছে মানুষ যখন সালাদ আদায় করবে সেই সালাদ আদায়ের সময়ও চলছে বাড়ি ঘরে মহিলারা কোরআনে পাক তেলা করবে আল্লাহর জিকির করবে ইবাদত করবে কিন্তু একটা বাড়ির অনুষ্ঠান এবং আয়োজনের কারণে পুরো পাড়া সম্পূর্ণ মহল্লার মধ্যে এমন ধরনের একটি পরিবেশ বিরাজ করে যে গোটা এলাকার মধ্যে এই সমস্ত মানে ইবাদতবন্দিগী তেলাবাত সালাদ আদায় কোনো কিছুই করার মতো পরিবেশ থাকে না ওভারঅল যদি কোনো অসুস্থ মানুষ থাকে কোনো বৃদ্ধ মানুষ থাকে তাদের জন্য তো ব্যাপারটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় আরও বেশি কষ্টকর আরও বেশি অসহনীয় হয়ে দাঁড়ায় অথচ আমরা বেশি হিসেবে আমাদেরকে এমন ধরনের কোনো আয়োজন করার পূর্বেই আমার এই আয়োজনের দ্বারা আমার পাড়া প্রতিবেশীদের উপর এর কি প্রতিক্রিয়া হবে এবং এর দ্বারা কতটুকু কষ্টের শিকার হবে তারা এটা বিবেচনা করা এটা ন্যূনতম একটা আমাদের মানবীয় দায়িত্ব এবং শরীয়তের পক্ষ থেকে অর্পিত একটি ফরেজ দায়িত্ব বলে আমরা এটাকে বিবেচনা করতে পারি প্রতিবেশীদের অধিকারের মধ্যে দ্বিতীয় যে অধিকার সেটা হলো এই তাদের লক্ষ্য রাখতে হবে এহতেমারুল আজ সবর অর্থাৎ প্রতিবেশীর দ্বারা কিছু কষ্ট পেলেও সেটাকে সহ্য করে নেওয়া সবর করা করা। এটাও একটি প্রতিবেশীর সঙ্গে সদাচরণের একটি গুরুত্বপূর্ণ দিক আমি অন্য প্রতিবেশীকে কষ্ট দিব না কষ্ট দেওয়ার কখনোই চেষ্টা করব না ঠিক তেমনি ভাবে মানুষ মানুষের সাথে চলতে গেলে কখনো কোনো আচরণের দ্বারা আমি আমার প্রতিবেশীর কারণে কষ্ট পেতে পারি কিন্তু আমার দায়িত্ব এবং কর্তব্য এই আমি তখন আমার সেই প্রতিবেশীর সাধারণ মানের ত্রুটি বিচ্যুতিগুলোকে আমি খুব বড় করে ধরব না বরং সেটার উপরে আমি সবর করব। আমি তাহাম্মুল করব আমি ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বলাহ আলমিনের কাছ থেকে এর বিনিময়ে আমি প্রত্যাশা করবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বাহ আলমিন প্রশংসা করেছেন নাস ক্রোধকে যারা হজম করে নেয় এটাকে সংবরণ যারা করে নেয় এবং যারা মানুষকে ক্ষমা করতে পারে এরাই হলো মোহসিন এবং তাদেরকে আল্লাহ রব আলিন পছন্দ করেন ভালোবাসেন হাদিসের মধ্যে নবী আকরম সাল আলহিমের সাথ করেছেন আল্লাহ রবুল্ আলমিন তোমাদেরকে আদল এবং এহসান সম্পর্কে নির্দেশ দিচ্ছেন আদল এবং এহসানের ব্যাখ্যা করতে গিয়ে মুফাস লিখেছেন এবং আদল বলা হয় ইস্তিফা উল হক নিজের অধিকার আরেকজনের কাছ থেকে পরিপূর্ণ আদায় করে নেওয়া এর নামে আদল আমি যতটুকু প্রাপ্য আমি যদি ঠিক ততটুকুই নেই তাহলে এটা হবে আদল একচুল পরিমাণ আমি বেশি নিব না এটা হবে আদল এটা হবে সাম্য এটা হবে সমতা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন শুধু আদলের নির্দেশ দেননি বরং আদল বলে আদলের পরবর্তী স্টেজটাই হল এহসানের স্টেজ আল্লাহ রাহীকে আদল থেকেও আরো উচ্চ পর্যায়ে গিয়ে এহসানের গুনে গুণান্বিত হওয়ার আল্লাহ নির্দেশ দিয়েছেন কাজী আমরা শুধু আদল করেই সীমাবদ্ধ থাকবো না বরং আমরা এহসানের গুনে গুণান্বিত হওয়ার চেষ্টা করব মানুষকে ছাড় দিব প্রতিবেশী অনেক সময় তার ত্রুটি পারে। কিন্তু প্রতিটি তার সঙ্গে বাদানুবাদ করা তার সঙ্গে ঝগড়া ফাসাদে জড়িয়ে পড়া এটা কোনো ইমানদারের কাজ হবে না এটা ভদ্রতার পরিচয় হবে না বরং কিছু ছাড় দেওয়া এই জন্য আল্লাহ রব্বুর আলমিন আদলের পাশাপাশি এহসানের নির্দেশ দিয়েছেন প্রতিবেশীদের অধিকারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার হল আল মুসাদ ইন্দাল হাজা কোন প্রতিবেশী যায় সমস্যা হবে তখন সমস্যা থেকে বিপদ থেকে তার পাশে দাঁড়ানো এটা প্রতিবেশীর আরেকটি অধিকার হাদিসে পাকের মধ্যে নবী আকরম সাল আলিহাস্লামের সাথ করেছেন যে দেখো সে ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে তাহলে প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তাহলে আমাকে সেটা তার দায় দায়িত্ব নিতে হবে এবং যদি খাবারের ব্যবস্থা আমার হয় তাহলে আমাকে আমার প্রতিবেশীর ক্ষুধা নিবারণ করারও ব্যবস্থা করতে হবে নাহলে আমি সত্যিকার ইমানদার হতে পারি না নবী আকরম সাল আলি ওসাল্লাম সাহাবিদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা তোমাদের প্রতিবেশীদের প্রতি লক্ষ্য রাখো এবং প্রতিবেশীদের তাদের হাজার তাদের ক্ষুধা দুঃখ কষ্ট অভাব অনটনে তাদের প্রতি লক্ষ্য রাখবে এবং সেগুলো পূরণ করার চেষ্টা করবে এমন কি আল্লাহ নবী এই পরামর্শ দিয়েছেন তোমরা যখন রান্না করবে তখন রান্না করার ক্ষেত্রে তোমরা তোমাদের তরকারির মধ্যে ঝোল বৃদ্ধি করে দিবে সুরবা বৃদ্ধি করে দিবে। যদি গোস্ত অথবা তরকারি বৃদ্ধি করার সামর্থ্য নাও থাকে ক্ষেত্রেও আল্লাহ নবী বলছেন যে তোমরা ঝোল বাড়িয়ে দাও তরকারির মধ্যে সেটার মধ্যে সুর বাড়িয়ে দিয়ে হলেও প্রতিবেশীদের ক্ষুধা নিবারণ করার তোমরা ব্যবস্থা করো হাদিসের ব্যাখ্যা হলো যে আল্লাহ নবী বলেন নাই যে বেশি করে গোস্ত রান্না করো বেশি করে তোমরা রান্না পাকশাক করো বেশি করে তোমরা তরকারি রান্না করো বেশি করে ভাত পাকাও বেশি করে তোমরা রুটি তৈরি এটা বলেননি আল্লাহনবী বলেছেন যে ফালুক্সির মারা কাহু ফাল্যুক্সির মারা কাহু সে জন্য প্রয়োজনে তার রান্নার যে তরকারি তার সুরবা বৃদ্ধি করে দেয় অর্থাৎ অন্য কোনো সামর্থ্য না থাকলেও অন্তত এটা তো সহজ যে আমি আমার তরকারিটার মধ্যে একটি ঝোল বৃদ্ধি করে দিলাম সেক্ষেত্রে আমার তরকারির পরিমাণ বেড়ে গেল। আমি আমার প্রতিবেশীর ক্ষুদা নিবরণ করতে সচেষ্ট হলাম তো এটা হলো প্রতিবেশী আরেকটি অধিকার আল আলমুয়াসাদ ইন্দাল হাজা প্রতিবেশীর আরেকটি অধিকার হলো একরামহ তার সম্মান এবং তার মর্যাদা রক্ষা করার ব্যবস্থা করা আমার দ্বারা যেন কখনোই তার সম্মান এবং মর্যাদার হানি না ঘটে তাকে অপমান করা যাবে না যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সম্মান করে তাকে একরাম করে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে এবং যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে উত্তম কথা বলে অথবা সে যেন নিশ্চুপ থাকে হাদিস নবী আকরম সাল আলহাসাল্লাম এর সাথ করেছেন এটি বুহারি শরীফের মধ্যে আবু হরজি আল্লাহ তার থেকে বর্ণিত এই হাদিস এ থেকে বোঝা যায় যে প্রতিবেশীকে একরাম করতে হবে এমন কোন আচরণ তার সাথে করা যাবে না যে আচরণের কারণে তার সম্মান এবং তার মর্যাদার হানি ঘটে প্রতিবেশীর আরেকটি অধিকার এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার এবং তার অধিকার আদায় করার আরেকটি দিক হলো যেটা আল্লাহ নবী এর সাত করেছেন হাদিসের মধ্যে আল ইহদাউ ইলাইহি প্রতিবেশীকে মাঝে মাঝে গিফট করা তার নিকট হাদিয়া পৌঁছানো সুপ্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়ে গেছে আমরা এখন ছোট্ট একটু বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আবার আমাদের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে চেষ্টা করব সে পর্যন্ত সকলে আমাদের সাথে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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির পূর্বে আমরা বলছিলাম প্রতিবেশীদের অধিকার আলা কাতুল জেওয়ার এবং হাক্কুল জেভার সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম ইসলাম যে সকল সম্পর্কগুলোর ভিত্তিতে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম একটি সম্পর্ক আলা কাতুল জেওয়ার তথা প্রতিবেশীদের সম্পর্ক রক্ষা করা এবং প্রতিবেশের সম্পর্ককে ইসলাম গুরুত্ব দিয়েছে গত পর্বে আমরা বেশ কিছু আলোচনা করেছি প্রতিবেশী কাকে বলা হয় প্রতিবেশী কয় প্রকার এবং কার অগ্রাধিকার বেশি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি নবী আকরম সাল আলিহী ওয়াসাল্লামের সাদ করেছেন হাদিসের মধ্যে খৈরুল্লি সাহাবিহি ও খৈরুল জিরানি জারিহি হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এবং ও সাহাহ হাকেম এবং হাকেম হাদিসটিকে সাহি বলে সাব্যস্ত করেছেন অর্থাৎ হায়রুল আসাহাবল্লাহে হায়রুল সাহেবীহি সাথী যারা বন্ধু বান্ধব তাদের মধ্যে সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে সর্বোত্তম সাথী বলে বিবেচিত হবে যে তার সাথীর নিকট উত্তম আর প্রতিবেশীদের মধ্যে সর্বোত্তম প্রতিবেশী সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকট বিবেচিত হবে যে তার প্রতিবেশী নিকট উত্তম বলে বিবেচিত হয় তাহলে প্রতিবেশীর সম্পর্ককে ইসলাম এতটাই গুরুত্ব দিল যদি কোনো ব্যক্তি চায় জাল্লাহরবলিনের নিকট সে উত্তম বলে বিবেচিত হবে তাহলে তার করণীয় এবং তার উচিত হবে সে যেন তার প্রতিবেশীর সঙ্গে এমন আচরণ করে যাতে তার প্রতিবেশী তার সম্পর্কে ভালো ধারণা রাখে তার সম্পর্কে প্রতিবেশীর মনোভাব ভালো হয় এবং প্রতিবেশী তাকে ভালো প্রতিবেশী বলে সাব্যস্ত করে প্রতিবেশী যারা আমরা আমাদের যারা প্রতিবেশী আছে তাদের কিছু অধিকার ইসলাম সাব্যস্ত করেছে যে অধিকারগুলো আসলে আদায় করে দেওয়ার নামই হল প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা প্রতিবেশীর কি সম্পর্ক আমরা আজকে সেই বিষয়টি আলোচনা করতে চাই প্রতিবেশীর জন্য কয়েকটি পর্যায়ের অধিকার রয়েছে অনেকগুলো অধিকার প্রতিবেশীর সংরক্ষণ করে সেই অধিকারগুলো প্রতিবেশীকে দিতে হবে ন্যূনতম অধিকার হলো প্রতিবেশীর আদ না হুম আজা আন্ অর্থাৎ প্রতিবেশীকে কোনোরকম কষ্ট না দেওয়া তাকে কোনো যন্ত্রণা না দেওয়া তার কোনো ক্ষতি না করা এটা হলো প্রতিবেশীর ন্যূনতম মিনিমাম অধিকার কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব আলিন যারা ইমানদার তাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেছেন যারা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয় বিগাই রেমাক্তা সাবু মুমিন নারী পুরুষ যে ধরনের কাজ করেনি সেই ধরনের কাজের অভিযোগে কষ্ট দেয় ফকাদ ইতামিল ইসমাম মুবিনা তারা অনেক বড় গুনাহের অপরাধ করল এবং তারা বড় ধরনের অপবাদ দিল এই আয়াত করিমার মধ্যে যে সুরাতুল আহজাবের আটান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহর রব্বুল আলমিন মূলত যে কথাটি বললেন যে কোনো মুমিন্নর নারী কাউকে কষ্ট দেওয়া যাবে না তো যদি সাধারণ মুমের নর নারীকে কষ্ট দেওয়া নিষিদ্ধ হয় তাহলে তার চেয়ে তো যারা প্রতিবেশী তাদের অধিকার আরও বেশি তাহলে তাকে কষ্ট দেওয়া তাকে বিরক্ত করা তাকে অযথা যন্ত্রণা দেওয়া এটা কি করে বৈধ হতে পারে কাজে এই জন্য প্রতিবেশীর ন্যূনতম অধিকার হলো এই যে তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না এ ব্যাপারে সুন্নার বিবরণ আরও কঠোর নবী আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে হাজরতে আনাসিবী মালিক রাজি আল্লাহ আলান হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী বলতেছেন্লাহিলু ও তিনবার আল্লাহ নবী বললেন আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয় ওই ব্যক্তি মুমিন নয় আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয় কিলা মামান ইয়ার্লা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল নবীজি আপনি কাকে আল্লাহর শপথ করে বারবার বলছেন যে সে নয় নবী আকরম সাল আলি আসাল্লাম জবাব করলেন আল্লা জি লাহ বাবা একাহ ওই ব্যক্তি যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে এবং তার ক্ষতির হাত থেকে মুক্ত নয় নিরাপদ নয় অর্থাৎ যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ নবী আল্লাহর নামে একবার দুবার নয় তিন তিনবার শপথ করে বলছেন সে আসলে প্রকৃত ইমানদার হতে পারে না এ হাদিস থেকে আমরা বুঝতে পারি কাজে প্রতিবেশীকে কষ্ট দেওয়াটা এটা কতটা জঘন্য অপরাধ এবং এটা ইমানের জন্য কতটা ধ্বংসাত্মক এবং কতটা ইমানের জন্য ক্ষতিকর অবশ্য এখানে ইমান যে বলা হয়েছে সে ইমানদার নয় যদিও এর ব্যাখ্যা হল যে সে পরিপূর্ণ মুমিন নয় কিন্তু কথা হলো এটা তো হাদিসের ভাষা নয় হাদিসের ভাষা হলো সেই মুমিন নয় সে মুমিন হতে পারে না তার মধ্যে ইমানই চরিত্র নেই তার মধ্যে ইমানি আখলাপ নেই যেই আখলাকের কারণে মুমিনের শ্রেষ্ঠত্ব এবং মুমিনের বৈশিষ্ট্য সেই আখলাক এবং সেই চরিত্র তার মধ্যে নেই যার হাত থেকে যার কথা থেকে যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আর এক হাদিসের মধ্যে নবী আকরম সাল আলী ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন। জান্নাতা বলেছেনু শহী মুসলিম শরীফের হাদিস আল্লাহ নয় বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয় মুক্ত নয় হাদিসের দ্বারা আরো পরিষ্কার বুঝে আসে আবু আল্লাহর থেকে এক হাদিস আকরম সাল আলহাল্লাম কিজ্ঞাসা করল্লাহ ইন নাফুলা নাত একজন মহিলার কথা বলা হলো যে সেই মহিলা তাসুমুলনাহার আবা তাকুমুল্লাঈ সে প্রতিদিন নফলজা রাখে সারা রাত সে নফল ইবাদত করে অর্থাৎ এমন আবেদা অনেক এবাদত গুজার এক মহিলা কিন্তু তার চরিত্র হল অত যে জিরা নাহ সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয় তার প্রতিবেশীরা তার দ্বারা অনেক কষ্ট পায় আল্লাহ নবীর সাথ করলেন লাহ রফিহা হিয়াফিন্নার যে যার কষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় সেই মহিলা যতই নামাজ পড়ুক সে যতই সালাদ আদায় করুক যতই নফল এবাদত করুক সিয়াম পালন করুক রোজা রাখুক কিন্তু সে ভালো নয় লাহাই রাফিহা তার মধ্যে কল্যাণ নেই এবং ওহি আফিন্নার তার পরিণাম হবে জাহান্নাম ঠিক তদ্রুপ আরেক মহিলার কথা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো। যে তার অবস্থা হলোই যে সে এত নফল এবাদত করে না এত সালাত এত সিয়াম এত কিছু পালন করে না তবে হ্যাঁ সে শুধুমাত্র তুষাল্লিল মাক্তুবেতা ফরের সালাদ গুলো সে আদায় করে এবং ফর সিয়াম রহমাদানের সিয়ামগুলো সে আদায় করে পূর্ণ করে তবে সে তার প্রতিবেশীদের সঙ্গে এমন আচরণ করে যে তার কোনো প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায় না তখন নবী আকরম সাল আলিহিহাসাল্লাম এই দ্বিতীয় নারী এবং দ্বিতীয় মহিলা সম্পর্কের সাথ করলেন ফিল জানা এই মহিলা জান্নাতি মহিলা রবাহুল বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলি হাদিস খানা তার আদাবুল মুফরত্নম কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন এবং ককাল হাকিম সাহিুল ইসনাদুল্লাহ আলি হাদিসটিকে সাহিউল ইসনাদ বলে সাব্যস্ত করেছেন এ থেকে আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা এবং তাকে কষ্ট দেওয়াটা এর মধ্যে এই আচরণ ভালো এবং মন্দের কারণে কষ্ট দেওয়া এবং না দেওয়ার প্রেক্ষিতে মানুষের কত বড় ব্যবধান হতে পারে যে একজন জাহান্নামী দুজখ কারণ শুধু অপরাধ তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় আরেকজনকে আল্লাহী বলছেন সে জান্নাতি কারণ কোনো প্রতিবেশি তার দ্বারা কষ্ট পায় না এ আমরা বুঝতে পারি প্রতিবেশীকে কষ্ট দেওয়াটা এটা কত বড় জঘন্য অপরাধ এবং এই অপরাধের কি পরিণাম হতে পারে আজকে আমরা প্রতিবেশীদেরকে এই যে কষ্টের কথা বলা হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কষ্ট পাওয়া এটা এখন আমাদের একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আমরা বসবাস করি আমরা আমাদের কাজকর্ম আমাদের নিজেদের মতোই পরিচালনা করি কিন্তু আমরা আদৌ লক্ষ্য করি না যে আসলে আমার কাজকর্মের কারণে আমার প্রতিবেশীদের উপর এর কি প্রভাব এবং এর কি ব্যাড এফেক্ট হতে পারে সে বিষয়টি আদৌ আমাদের চিন্তার মধ্যে থাকে না আমরা নানা সময় এমন অনেক কাজকর্ম পরিচালনা করি যেগুলোর কারণে প্রতিবেশীদের অনেক কষ্ট হয় এবং সে কারণে আমাদের উপর আল্লাহ রব্বুলি আলমিনের পক্ষ থেকে আজাব আসতে পারে পরকালের জন্য আমাদেরকে অনেক বড় কঠিন মাসুল গুনতে হতে পারে প্রতিবেশীদের কষ্ট দেওয়ার কিছু দৃষ্টান্ত হলো এরকম যেমন প্রতিবেশীর তার দোষ অন্বেষণ করা এটা একটা তাকে কষ্ট দেওয়া প্রতিবেশীদের তাদের গোপন তথ্য অথবা তাদের গোপনীয়তা এগুলো মানুষের সামনে প্রচার করে দেওয়া প্রকাশ করে দেওয়া প্রত্যেকটা ব্যক্তির যেমন কিছু পার্সোনাল প্রাইভেসি থাকে প্রত্যেকটা পরিবারেরও কিছু প্রাইভেসি থাকে তাদের নিজস্ব কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো কাছের প্রতিবেশী হিসাবে তার সামনে অনেক সময় প্রকাশ পেয়ে যায় কিন্তু সেগুলো তাদের একান্ত অন্দরমহলের ব্যাপার তাদের নিজস্ব ব্যাপার সেই ব্যাপারগুলোকে প্রকাশ করা আমার খেয়ানা এটাও প্রতিবেশীকে কষ্ট দেওয়ার একটি বিষয় প্রতিবেশীকে কষ্ট দেওয়ার আরেকটি বিষয় হল আসাফিল ইফসা দিবাইনাহুম তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার আরেকটি উপায় হলো যেটা আমাদের মধ্যে এখন ব্যাপক হয়ে গেছে আমরা ব্যাপকভাবে করে থাকি হাই ভলিউমে আমরা নানা রকম আওয়াজ শব্দ করি ডেস্ক সেট বাজাই গান বাজনার অনুষ্ঠান করি পাশে প্রতিবেশীদের উপরের কি প্রতিক্রিয়া হতে পারে সেটা আমরা আদৌ লক্ষ্য করি না সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের সময় শেষ এই আজকে আমাদের আলোচনা এখানে সমাপ্ত করতে হবে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 जो डबल वन थ्री टू थ्री जिरो वान इो अट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन